যে প্রান্তে বসে পৃষ্টিবি বাংলার এই দেখছেন আপনাদের প্রত্যেককে আমরা সুস্বাগতম জানাচ্ছি আমরা আমাদের এই আলোচনায় পরস্পরের রামাদান এর সিয়াম সংশ্লিষ্ট আহকাম নিয়ে আলোচনা করছিলাম আর এই আহকামের মধ্যে আজকে আমরা আলোচনা করতে যেব নিয়াদকে নিয়ে নিয়াত কারণ আমরা প্রায় সকলেই নিয়াদ কথাটাকে চিনি এবং বুঝি যদিও শব্দটা আরবির নিয়াত কিন্তু সকল ভাষাভাষী মানুষ যারা মুসলিম তারা তার সাথে পরিচিত আর কেনই হবে না কারণ বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল তাল সাদ করেছেন অন্তত বিখ্যাত হাদিস আমরা সবাই জানি প্রত্যেকটি কাজ প্রত্যেকটি আইবাদাতের জন্য শর্ত আর প্রত্যেকটি আইবা দাতের প্রত্যেকটি কাজের সফলতা তার নিয়ের উপরে নির্ভর করে তাই নিয়ত আরবি ভাষার শব্দ আমরা সকলেই তা পুঁজি বাংলা অর্থ বলতে হয় তাহলে বলতে হয় নিতুল মানে হল ইরা কাল বিবরিক হৃদয়ের স্থির সিদ্ধান্ত এবং টার্গেট এবং উদ্দেশ্য এবং আকাঙ্ক্ষা সুতরাং নিয়ত যদিও আরবি ভাষার শব্দ আমরা প্রায় সবাই বুঝি আর ইবাদতের সবাব লাভ করার জন্যে পূর্ব শর্ত হলো মনের আকাঙ্ক্ষা টার্গেট তার মানে নিহত ছাড়া ইবাদত না ইবাদতের স্বয়াব পাওয়া যাবে না কাজের পরিণাম বা পরিণতি শুভ অথবা অশুভ নির্ভর করবে নিহতের উপরে তার মানে বোঝা মেইয়টা শর্ত করতেই হবে শুধু তাই না নিয়াত যেহেতু নিহতের ভিত্তিতেই মনের উদ্দেশ্য আকাঙ্ক্ষা এবং টার্গেটের ভিত্তিতেই প্রত্যেকটি কাজের সফলতা নির্ভর করে তাই নিয়াত দুই প্রকার একটি হতে পারে ভালো আর একটি বহ্ত একটি সফলতার কারণ আর একটি কাজ করার পরেও ব্যর্থতার কারণ আর তাই ইসলাম প্রত্যেকটি ইবাদতে নিয়তকে বাধ্যতামূলক করেছে এবং মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলী হুসেলাম নিহত প্রত্যেকটি কাজের সফলতা বা ব্যর্থতার কারণ হিসেবে অথবা কাজের সফলতা ব্যর্থতা নির্ভর করে তার নীতের উপরে ইচ্ছা আকাঙ্ক্ষার উপরে টার্গেট এবং উদ্দেশ্যের উপরে এবার আসেন বন্ধু এই যে নীয়ত এই নীয়তটাকে মুখে উচ্চারণ করতে হয় না মনের বিষয় ওরান এবং সন্না তথা রসুলের কথা কাজ সমর্থন আর গুণাবলী এবং কোরআন আল কেরমের বক্তব্যকে বিশ্লেষণ করে করে এই পৃথিবীর সকল ফকি সকল মুহাদ্দিস সকল আইম্মা সকল মাধব একমত নিয় হৃদয়ের বিষয় নীয় তথা মনের টার্গেট বা উদ্দেশ্য বা লক্ষ্য মনের বিষয় রসুলুল্লাহ সাল্লাহ তিনি আমাদের জন্য জীবন্ত অনুকরণীয় অনুসরণীয় শুধু তাই না রসুল সাল্লসলাম তিনি ইন্তেকাল করেছেন মাদিন আতুল মোনাওয়ারায় আয় সারাদিয়াল্লা যে ঘরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সেখানে দাফন করা হয়েছে তাকে কিন্তু রসুল হাসেমের দেহ মুবারককে দাফন করা হলেও তার কথা তার কাজ তার সমর্থন তার গুণাবলী আমাদের কাছে আজও জীবন্ত অনন্তকাল পর্যন্ত তার জীবন্ত থাকবে রসুল হাসল কিভাবে কথা বলেছেন কিভাবে কাজ করেছেন কি ছিল তার সমর্থন কি ছিল তার গুণাবলী যে কেউ যে কোনো মুহূর্তে লাভ করতে পারে আহমদুলিল্লাহ পৃথিবীর দ্বিতীয় আর এমন কেউই নেই যার প্রত্যেকটি মুহূর্তকে এমনিভাবে রেকর্ড করে রাখা হয়েছে এটা এমন রেকর্ড যার মধ্যে কেউ কোনো বিভ্রান্তি ভুল অন্যায় অথবা কোনো গেফ অথবা নতুন করে কিছু ঢুকাতে পারবে না শুধু তাই না রসুল সাসিমের কথা কাজ সমর্থন আর গুণাবলীকে জীবনের ঝুঁকি নিয়ে নিজেকে নিবেদিত করে মুস্তাহিদিন একত্রিত যেমন ইমাম বুখারি ইমাম মুসলিম ইমাম সাই তিরমিজি আমরা প্রায় অনেক হাদিসের কিতাবগুলোর নাম জানি তারা সারা জীবন নিজেকে রসুল ইসলামের কথা কাজ সমর্থন আর গুণাবলী সংগ্রহে বিলিয়ে দিয়েছেন এবং আমাদের সামনে রেখে গিয়েছেন এক সুন্দর বাস্তব সংগ্রহশালা শুধু তাই না ইমাম তিরমিজি তার সংকলিতামায়িত এবং শ্রমে যে রসুল হাসমের কথা কাদ সমর্থন আর গুণাবলীর এই ভান্ডার একত্রিত করেছি যার ঘরে এই কিতাব আছে তার ঘরে নবী রয়েছেন এতটাই তিনি নিজেই বলেছেন তিনি এমন এক জীবন ব্যবস্থা নিয়ে এসেছেন কোন রাত বলতে কিছুই নাই অন্ধকার আচ্ছন্ন রাতটা ও দিনের যে স্পষ্ট পৃথিবীর সকল মাধাবের ইমামগণ ফকিরগণ মুহাদ্দিজগণ ম মহাসন একত্রিত হয়ে নিয়াত শব্দে উচ্চারণ করে বলতে হবে না হৃদয়ের বিষয় যার পূর্ব শর্ত যথার্থ পূর্ণাঙ্গ জ্ঞান এটা ব্যার করতে গিয়ে সবাই একমত হয়ে বলেছেন কেবল কেবলমাত্র একটা ইবাদত অর্থাৎ হজ এবং ওমরা, হজ এবং ওমরা। এই হজ এবং উমরা নামক ইবাদতের নিয়াতটা উচ্চারণ করে বলতে হয় এছাড়া আর কোনো ইবাদতের জন্যে নেইয়াত কোনো নির্ধারিত শব্দ উচ্চারণ করে বলতে হয় এটা করিমের কোথাও নেই হাদিস শরীফের কোথাও নেই যদিও হাদিসে অনেকগুলো প্রকার রয়েছে কিছু হলো অতি বিশুদ্ধ কিছু হলো গ্রহণযোগ্য কিছু হলো অগ্রহণযোগ্য কিছু হলো ফেব্রিকেটেড বা বানোয়াট কিন্তু বানোয়াট কোনো হাদিসের মধ্যেও মৌজু হাদিসের মধ্যেও কোনো ইবাদতের নীয় মুখে উচ্চারণ করতে হবে শব্দ বলে এমনটার কোনো প্রমাণ নাই আপনি হয়তো বন্ধু বলবেন তাহলে আমরা আমার জীবনে কায়দায় বাগদা দিতে শিখেছি নাওয়াইতুান উসাল্লিয়া আলিল্লা তালা অথবা নাওয়াইতুান আসুমা এইভাবে নাওয়াইতুান বলে আমি এইভাবে নিয়ত করছি যে এই শব্দ বলে বন্ধু আমি খুব বিনয়ের সাথে আপনাদের সবাইকে বলতে চাই বোল আল আমি দ্দুর লেখা পড়ার তৌফিক দিয়েছেন দেশেও পড়েছি বিদেশেও পড়েছি অন্তত পৃথিবীর না আন বলে নিয়ত করার শব্দ রসুল সসাম শিক্ষা দেননি সাহাবেকালাম শিক্ষা দেননি তাবিংগণ কিন্তু হা জেনে রাখা উচিত নিয়ত আছে নিয়ত থাকবে কিন্তু এই নিয়ত মানে কি হৃদয়ের স্থির সিদ্ধান্ত যার পূর্ব শর্ত জ্ঞান নিয়ত ছাড়া ইবাদত কবুল হবে না এর স্বয়াব পাওয়া যাবে না তার মানে আমরা পরস্পর বুঝতে চেষ্টা করব নীয় ইবাদতের সফলতা ব্যর্থতা পাওয়ার জন্যে পূর্ব শর্ত নিয়াত পূর্ণাঙ্গ হওয়ার জন্যে সংশ্লিষ্ট বিষয়ে যথার্থ জ্ঞান থাকা শর্ত নিহতের জন্যে শব্দ উচ্চারণ করে বলতে হয় না তবে কেবলমাত্র হজ এবং উমরাতে নিয়ত মুখে উচ্চারণ করে বলতে হয় এবার আসেন বন্ধু তাইলে আমরা আমাদের দেশে আমরা বাংলা ভাষাভাষীরা রোজার জন্যে নিয়ত করি সেহেরি খাওয়ার পরে এবং বিভিন্ন বই কেতাব লিপলেট পুস্টারে লিখে দেওয়া হয় নাওয়াইতুআ আন আসুমা আমি নিয়ত করছি এই বলে বন্ধু এই যে আরবি কথাটা আমাদের দেশে প্রচলিত বা আমরা পড়েছি এর মধ্যে যে আরবি ভাগ্যটা রয়েছে নাওয়াইতু আন আসুমা গাদা আমি এই মর্মে নিয়ত করছি যে আমি আগামীকাল রোজা রাখবো বন্ধুগণ স্বপ্নের দিক থেকে হয়তো তা বিশুদ্ধ যে আমি আগামীকাল রোজা রাখবো কিন্তু বাস্তবতায় এই কথাটা সঠিক নয় কারণ হলো আমরা যে কেউ বুঝি কমন সেন্স যার আছে সেও বুঝি যে আরবিতে আরবিতে দিনের যাত্রা শুরু হয় সূর্য অস্তের সাথে সাথে যে কারণে আমরা আগামীকাল রোজা রাখার জন্যে আজকে রাতেই এশার নামাজের পরে তারাবি পড়ছি শেষ রাতে ফজরের আগে সেহেরি খাচ্ছি সুতরাং আগামী দিনের রোজার জন্যে আমাকে আজকে যাত্রা শুরু করতে হচ্ছে অ্যাডভান্স সুতরাং আপনি রাতে যখন আগামীকাল বলছেন তাহলে বুঝতে হচ্ছে এটা আগামীর দিনের জন্য বলছে না পরের দিনের জন্য বলছে কমন সেন্স নিলে এটা যে আল্লাহ রসুল এমন ভুল এমন অশুদ্ধ তিনি শিক্ষা দেননি বুল্লা আলমেন আমাদেরকে তাই হেফাজত করেছেন সুতরাং বন্ধু নাওয়াই তুয়ান আসুমা গাদা এই কথা বলে রোজার নিয়ত করাটাকে ছেড়ে দিতে হবে আল্লাহ তৌফিকদিন আমিন কারণ এর দ্বারা ইসলামের উপরে বহুতান এনে দেয়া হয় এটি মিথ্যা বিষয়কে রসুলসাল আলী ওসম শিখিয়েছেন বলে প্রমাণ করার অপচেষ্টা করা হয় বন্ধু যে কেউ কোনো ভুলকে অশুদ্ধকে ইসলামের অংশ বানানোর চেষ্টা করবে তার অপরাধ অনেকগুলো এই বিষয়গুলো নিয়ে আমরা আরও কথা বলবো তবে ছোট্ট একটি বিরতির পর আমাদের সাথেই থাকুন জাকির নাইক ইন আটল অফ দেখুন সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত নটায় বাংলাদেশে ও রাত সাড়ে আটটায় ভারতে বিস টিভি বাংলায় निश्चय दासिद परवर्ती अनुष्ठान সালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুগণ ছোট্ট বিরতির পর আমরা আবারও ফিরে এলাম আমরা বিরতির আগে আলোচনা করছিলাম নীয়াদ মুহ সাল তাল আলী হোসাল্লাম তবে এই নীয়তের জন্যে কেবল হজ এবং উমরা ছাড়া অন্য কোনো নীয়ত এর শব্দ উচ্চারণ করে বলতে হয় না আর সিয়ামের জন্যে রোজার জন্যে সৌমের জন্য রমজান মাসে রোজার নিয়ত হিসেবে যেটা আমাদের দেশে প্রচলিত আমাদের মাঝে প্রচলিত এই কথাটা কমন সেন্সেও শুদ্ধ নয় আর মুহাম্মাদুর রসুল্লা সাল্ল তাল আলী কোন ভুল কোন অশুদ্ধ বিষয় আমাদের শিক্ষা দিয়ে যাননি সুতরাং বন্ধু নাওয়াইতুয়ান আসুমা গাদা এই কথা বলে রোজার নিয়ত করাটাকে ছেড়ে দিতে হবে আল্লাহ তৌফিকদিন আমিন কারণ এর দ্বারা ইসলামের উপরে ভুতান এনে দেওয়া হয় এটি মিথ্যা বিষয়কে রসুলসল্লাহ আলী ওসুম শিখিয়েছেন বলে প্রমাণ করার অপচেষ্টা করা হয় বন্ধু যে কেউ কোনো ভুলকে অশুদ্ধকে ইসলামের অংশ বানানোর চেষ্টা করবে তার অপরাধ অনেকগুলো একটি হলো এটি শুদ্ধ পরিশীলিত মার্জিত পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থায় নতুন যুক্ত করা এটা হারাম বিদাত সব কিছু ধ্বংস হয়ে যায় দুই নম্বর এর দ্বারা রসুল সামান অপবাদ দেয়া হয় নব্বুল আলমিন তার হাবিবের মাধ্যমে ইসলামকে কমপ্লিট করেছেন নিয়ামতকে পূর্ণাঙ্গ করেছেন জীবন আদর্শ হিসাবে কোনো কিছু অবশিষ্ট রাখেননি আমরা যেন মনে করলাম অন্যায় করলো অযাচিত কাজ করলো তাকে যদি বাধ্যতামূলক অনেক কবি হলো। বন্ধুক অনেকগুলো অপরাধ আমাদের মাঝে এসে যুক্ত হয় নাওয়াইতুয়ান আসুমা গাদা বললে বিনয়ের সাথে বললাম বিনয়ের সাথে আমরা বুঝতে চেষ্টা করব বন্ধু নিয়ত অবশ্যই ইবাদতের শর্ত কেবল হজ এবং উমরা নিয়ত উচ্চারণ করতে হবে অন্য কোনো ইবাদতের নিয়ত নওয়াইতোয়ান বলে বলতে হবে না তা নামাজ হোক বা রোজা হোক আর বিশেষ করে রোজার যে নিয়তটা আসুমা গাদা বলে এটা পারিবাসিক বাস্তবতায় ভুল সুতরাং আমরা এটা করবো না বরং রোজা কার জন্যে রাখছি কেন রাখছি রোজা এবং সাওমের পূর্ণাঙ্গ মাহাত্ম গুরুত্ব মর্যাদা আহকামশাইল অনুধাবন করে রোজা রাখবো রব আলমিন রুজার তৌফিকদিন আমিন এবার আসুন বলুন আমরা বলতে চাই তাইলে রোজারত নিয়ত করতে হবে অবশ্যই এবার যদি আমরা বলি রোজা কয়েক প্রকার হতে পারে যেমন ফরজ রোজা রমজান মাসের তারপরে ওয়াজীব রোজা রয়েছে ব্যক্তি নিজের উপর বাধ্যতামূলক করে মান্য নিজের উপর ওয়াজিব করে নিল হতে পারে হতে পারে কাজার রোজা হতে পারে সুন্নাথ রোজা হতে পারে নফল রোজা ঠিক এই ধরনের যে ক্লাসিফাইড বিভিন্ন শ্রেণীর রোজাগুলো রয়েছে एर मध्य फरज रोजा एवं वीब रोजा एवं क़ार रोजा फरज वजीब ए कई रोजागुलर जमे रोजा शुरू हार आग मुहूर्ते ही नियत करते हैं रोजा शुरू हार आग मुहूर्त को रोजा शुरू हो शुभेषा देख तई शुभेषा देकर पूर्व फरज रोजार नियत करते वाजीब रोजार नियत करते शुद्ध तक क़ा रोजार नियत करते कारण शुभे सदेक आगे फजर आगे थके से निजे स्त्री सिद्धान ग्रहण ना करी फरज रोजा रखी तर रोजाबेना केवल उपवास फजर शुरू हार आगे जी तरह वजीब रोजार नियतरा ना करोजा है केवल उपवास कोजा एर जमे फजर शुरू हार आगे जे दिवस रोजा रखते से वही दिवस फजर शुरू हार आगे ताकि नहीं करते नियत मानी हृदय स्त्री सिद्धान كأن محمد الرسول الله صلى الله عليه وسلم نجي بوله چن من لم يبايت الصيامة قبل الفاجر فلا صيامة لا جيبكتی فجورير آگه تار اوئي دين رجار بپاري استيري شدان تو گروهو نا کري تل تار فروز واجيب با کازا رجار عدا يومين انو حدیث شوري فرسوس سمين ارشاد كورو چن لا صيامة لمن لم يفرده من الليل ওই ব্যক্তির রোজাই নাই যে রাত্র থেকেই নিজের উপরে রোজাটাকে বাধ্যতামূলক করে স্থির সিদ্ধান্ত না নিল আর এটা হলো ফরজ রোজার ব্যাপারে কাজা রোজার ব্যাপারে ও আজীব রোজার ব্যাপারে রাত্র থাকতেই আর রাত্র থাকা মানেই হলো ফজর শুরু হওয়ার আগ পর্যন্ত তার মানে সূর্যাস্ত থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত সময়ের যে কোনো মুহূর্তে ব্যক্তির সিদ্ধান্ত নেওয়া আল্লাহ আসছে সূর্যোদয় থেকে সূর্যস্ত না যাওয়া পর্যন্ত অর্থাৎ সভ্যে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সময়ের ওই দিনটাতেই আমি রোজা রাখবো সিদ্ধান্ত নিলাম তুমি তৌফিক দাও যে আমার ফরোজ রোজা ওয়াজিব রোজা কাজা রোজা এবার আসেন হতে পারে কিছু রোজা নফল নিজের পর এমনিই নফল করে নিল শুধু তাই না সুন্নত রোজাও হতে পারে নফল রোজা ব্যক্তি যে কোনো দিন যে কোনো সময় রাখতে পারে কেবল বৎসরের পাঁচটি দিন বাদে আর এই পাঁচটি দিন হলো ঈদ ফিতরের দিন ঈদ আজহার দিন এই দুই দিন হারাম এবং ঈদ আজহার পরে এগারোই জিলহজ বারোই জিলহজ তেরোই জিলহজ এই তিন দিন অর্থাৎ জিলহজ মাসের চার দিন দশই জিলহজ এগারোই জিলহজ বারোই জিলহজ তেরোই জিলহজ এবং ঈদ ফিতরের দিন অর্থাৎ রমজানের পরের সাওয়াল মাসের এক তারিখে ঈদুল এই পাঁচটি দিন রোজা রাখা হারাম তবে হাঁ এর বাহিরে যদি কেউ হঠাৎ করে কেবল জুমার দিনে রোজা রাখতে চায় রসম নিষেধ করেছেন হঠাৎ করে কেবল শনিবার দিন রুজা রাখতে চায় রসুলসেম নিষেধ করেছেন এর বাইরে ব্যক্তি যে কোনো দিন রোজা রাখতে পারে সুতরাং এমন নফল রোজা যদি কেউ রাখতে চায় তাইলে রাত থাকতেই তাকে নিয়ত করতে পারে যেমন হাদিস রসুল সল্লাহ তালা আলী ওসাল্লামের ব্যাপারে ওমনমিন আয় সরাদ বর্ণনা করছেন যে রসুল সাল্লসেম একদিন আয় সরা ঘরে গিয়ে বললেন দিনের বেলায় যে তোমাদের ঘরে কি খাবার কিছু আছে তিনি বললেন না কিছু খাবার নেই রাজসাল্লাহ তাল্লাম বললেন যেহেতু খাবার নাই তাহলে আমি এখন রোজা রেখে দিলাম তার মানে রাত্র থাকতে রোজার নিয়তটা করেন নাই দিনের বেলায় খাদ্য নাই ঘরে তাই ওই মুহূর্ত থেকে বলেছেন আমি রোজা রাখলাম কিন্তু একটা শর্ত হলো এখানে শুভে সাদেক থেকে নিয়ে ঠিক যে মুহূর্তে ব্যক্তি রোজার জন্য নিয়ত করবে ওই মুহূর্তের মধ্যে রোজাভঙ্গের কোনো কারণ সংগঠিত হতে পারবে না রোজাভঙ্গের কোনো কারণ সংগঠিত হয় নাই তাই দিনের বেলায় যে এক মুহূর্তে বলতে পারে আমি এখন থেকে আজকের দিনের রোজার নিয়ত করে ফেললাম এটা কবুল হবে কিন্তু ফরজ ওয়াজিব কাজা এই রোজাগুলোর নিয়ত রাখতে গিয়ে অবশ্যই তাকে রাত্র থাকতে নিয়ত করতে হবে এবার আসেন বন্ধু কিছু কিছু রোজা আসে সুন্নার তথা নফলের ভিতরেই পড়ে সুন্নার রোজা যেমন আরাফার দিবসের রোজা মহরম মাসের রোজা কারণ এওমে আরাফা যে দিনে হাজিগণ عرفار مويداني لباك اللهم لباك بولي الله سبحانه وتعالى برطة كشنا كوري كوري لا إله إلا الله وحده لا شريك لا له الملك و له الحمد وهو على كل شيء قدير نو بغنير اتشاري تو دعا كوري كوري رب العالمين ارقا كما اپنا تنا كوري عرفار اوئي ديني حجي شعب رجي دين نوئي جيل حجارة مويداني و پستط خون اوئي دينير اك تلو جا دوئي بوچر رو الله آر আশুরার একটি রোজা মহরম মাসের দশ তারিখের একটি রোজা একটা তিন দশে ত্রিশ অথবা বলেছেন মাস হল এই অর্থাৎ উনত্রিশ উনত্রিশ দিনে একটি মাস অথবা তিরিশ একটি মাস গোটা মাসের রোজার জন্য শুরু হলো ওই দিন থেকে ব্যক্তি যখন স্থির সিদ্ধান্ত আর নাজাত যে মাসের কোরআন নাজিলের একটি রাত্র হাজার মাসের চেয়ে উত্তম রব্বুল আলমিন ওই পুরোটা মাস তোমার সন্তুষ্টির জন্য তোমার অশিরের অনুসরণে আমি রোজা রাখবো প্রথম একদিন নিয়ত করলো যথেষ্ট কারণ হতে পারে কেউ একজন সূর্য উদয় হয়ে গেল সে তো সেহরিও খেতে পারে নাই আর রাতের মধ্যে নিয়ত করতে পারে নাই ঘুমের তো ছিল ফকিরগঞ্জ সবাই একমত যেহেতু সে রমজান মাসের সূচনায় एक बार आकाशे बे हासि देखे निजे हेसे आल्ला तुम्हें दिए अनुग्रह मास मास तुम्हारे रोजा रख पिद्धान जख से घोषणा कर एक ही जथेष एक्ट प्रतरा फर आगे बार बार करते हैं सूतरा बंदुगन खूब सहज भावे পরস্পরের মধ্যে আলোচনাটা নিশ্চিত করতে চাই নিয় ইবাদতের স্বয়াব লাভের পূর্ব শর্ত নিয় মুখে উচ্চারণ করতে হয় কেবল হজ এবং উমরায় এছাড়া অন্য আর কোনো ইবাদতে নিয়ত নাওয়াইতুয়ান শব্দ বলে উচ্চারণ করতে হয় না স্ত্রীর সিদ্ধান্ত হৃদয়ে থেকে নিশ্চিত করাটা নিয়াদ তবে পূর্ব শর্ত হলো সংস্থিষ্ট বিষয়ে কাজে যথার্থ পূর্ণাঙ্গ জ্ঞান থাকা এবং কার জন্যে কার অনুসরণে কিভাবে করছি তা জানা আর হা ফরো রোজা অথবা কাজা রোজার জন্য অবশ্যই রোজা শুরু হওয়ার আগে অর্থাৎ রাতের শেষ হওয়ার আগে দিনের শুরু হওয়ার আগে শুভে সাদেক শুরু হওয়ার আগে ফজর শুরু হওয়ার আগে নিয়তটা নিশ্চিত করতে হবে তবে নফল রোজা ব্যক্তি দিনের বেলায় যে কোনো মুহুর্তে নিয়ত করতে পারে এছাড়াও একজন মানুষ সপ্তাহের দুই দিন মাসের তিন দিন প্রতি সোমবার বৃহস্পতিবার অথবা ব্যক্তি আইএমএ পূর্ণ শশী পূর্ণ পূর্ণিমার তিন দিন আরবি মাসের ১৩ চোদ্দো পনেরো এই তিন দিন রোজা রাখতে পারে এই রোজাগুলো ব্যক্তি দিনের বেলায়ও সিদ্ধান্ত নিয়ে রাখতে পারে রবা আলমী আমাদের সকলকে তারই ভালোবাসায় তার হাবিবের অনুসরণে পরিশুদ্ধ করে রোজারাকার তৌফিক দিন আর আমাদের সকলকে রোজার পূর্ণ প্রাপ্তি নিশ্চিত করুন আমিনালামালাইকুমুল্লাহ عليهم ولا هم يحزنون السلام عليكم و عليكم السلام السلام عليكم আমি এই একটা টেলিভিশন হ্যাঁ সত্যি যদি এটা নন প্রফিট ইসলামিক টেলিভিশন কেন নয় পৃথিবীর বড় বড় उिंग जी चार শূন্য শূন্য আট তিন সুইফট বিআইসি খৌড় এ আর এ দুই দুই টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন সাপোর্ট টিভি ডট টিভি মানবতার সমাধান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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া والسلام على عبد الله ورسوله محمد وعلى اله وصحبه اجمعين ومن بعد